আলা আলা রহমতুল্লাহামিল্লা রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে পৃষ্ঠির পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করছিলাম জোবানের হেফাজত প্রসঙ্গে এই আল্লাহ তালার দেওয়া বাকশক্তিকে অপব্যবহার করে আমরা যে সমস্ত অন্যায় এবং হারাম কাজগুলো করে থাকি जिसम् निषिद्धकर्मे लिप्त हुए थी कथार द्वारा तार मध्य थी अन्यतम एक निषिधक हल नमीमा चगलखड़ी समान दर्शक ये नमीमा चगोलखड़ी अथवा जेटा कूटनमी जानी ये कूटनमी हल एक मानूष एक, एक पक्षर का दुर्नम एवं बदनम गईलें आर তাঁরই প্রতিপক্ষের কাছে গিয়ে ওই ব্যক্তির দুর্নাম গাইল অর্থাৎ দুজন মানুষ দুজন প্রতিপক্ষের মাঝামাঝি একজন মানুষ উভয়ের কাছে ভালো থাকার চেষ্টা করলেন এটি হলো কুটনামি বা গিবৎ যে একজনের কথা আরেকজনের কাছে আবার তার কথা অপরজনের কাছে এসে লাগা লাগালাগি করার যে প্রবণতা এটাকে বলা হয় নমিমা এটাকে বলা হয় চগলখুরি বা কুটনাম এই কুটনামি করার জন্য আমরা আমাদের যে বাকশক্তিকে ব্যবহার করে থাকি এটির জন্য আল্লাহ সুহাত কাছে আমাদের কাছে জবাবদেহি করতে হবে সময় দর্শক আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে বাকশক্তি দিয়েছেন এটি আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ কাজে ব্যবহার করার জন্য মোটেও নয় বরং এর জন্য আমাদেরকে সাজাভোগ করতে হবে রাসল্লাহ সাল্ল্লা সাল্লামের সাত করেছেন লায়াত হুল জান্নাতা আর নাম যে ব্যক্তি চগোলখুরি করে সেই চগলখুরি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এটি বুখারে এবং সিমার হাদিস এখান থেকে আমরা জানতে পারলাম চগল খোর ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে রেখেছেন সে জান্নাতে যেতে পারবে অর্থাৎ চগলখড়ির এই বদব্বাস যদি থাকেও আর পাশাপাশি আমি অনেক ভালো কাজও করি তবুও আমার জান্নাতে যাওয়ার সুযোগ নেই অর্থাৎ চগলখড়ির এই বদব্বাস যদি থাকে পাশাপাশি অনেক ভালো কাজও আমি করি তথাপি আমাকে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে না বরং রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমি জাননাতে প্রবেশ করতে পারব না সমাজ দর্শক রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন সৈব বুখার এবং মুসলিমে আব্দুল মানা সৈদ রাদিল্লাহ তহমার বর্ণিত একাদিসে আসছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বললেন এই কবরে যারা শাহিত তাদের উভয়কে দুজন লোক এখানে শাহিত আছেন তাদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে সাজা দেওয়া হচ্ছে অমায় আদা বানে ফি কবীর তাদেরকে যে সাজা দেওয়া হচ্ছে সেটি তোমাদের চোখে অথবা তাদের চোখে তেমন কোনো বড় দোষের বিষয় ছিল না বরং সে দুটি কাজ যে দুটি কাজের জন্য এদের দুইজনের সাজা হচ্ছে সেগুলো বড় অন্যায় কোনো কোনো বর্ণনায় আসছে রসুল্লাহ সল্ল্লা বলেছেন যে অমায়ু আদাবা তাদের উভয়কে যে সাজা দেয়া হচ্ছে এটি আসলে বড় কোনো গুনাহের কারণে সাজা দেওয়া হচ্ছে না অর্থাৎ এই গুনগুলো তাদের দৃষ্টিতে অথবা তোমাদের দৃষ্টিতে বড় কোনো গুণা ছিল না সমাজ দর্শক রসুল্লাহ সদুল্লাহ্লাম বলেন যে সেই দুটি গুণা হল একজনের অন্যায় ছিল যে তিনি पेशाबे भ पवित्र होत ना आर नमीमा, एक कथाजे लागिए पड़ा चुगलखड़ी बदब्यसर कबर आज चुगलखड़ीजे कथाजन का लागान जो प्रवणता जो बदब्यस एटी ए कबर आजबारित दे अर्थात एक काजटी हराम ये फले आल्ला सजा भोगा হয়ে যায় দর্শক অন্য একাদ মুখা ব্যক্তিকে এই দুমুখা ব্যক্তি সে এক পক্ষের কাছে আসে এক মুখে আবার অপর পক্ষের কাছে গিয়ে আরেক মুখে সে সাক্ষাৎ করে অর্থাৎ উভয় পক্ষের কাছে ভালো থাকার যে প্রবণতা চগল খুরি উভয় পক্ষের কাছে ভালো হাজার যে চেষ্টা এই চেষ্টা যে ব্যক্তির ভিতরে আসে এই ব্যক্তি হবে কি আমাদের ময়দানে আল্লাহর কাছে নিকৃষ্ট এবং সবচেয়ে খারাপ মানুষ সময় দর্শক এখান থেকেও আমরা বুঝলাম যে নামিমা অর্থাৎ কোনো লোকের চগল খুরি করা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ানো এটি জগন্নাথ কবিরা গুণা এবং হারাম একটি কাজ এই কবিরা প্রসঙ্গে কোরআনে করিম আল্লাহ মাহাতালা একাধিক আয়াতে আলোচনা করেছেন এক কাফের কয়েকটি খারাপ গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন হাম্মাজ ইন মাসা ইম তার অন্যতম একটি খারাপ গুণ হল সে চগল খুরি করে বেড়ায় একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় আসুন এই মন্দ চরিত্র থেকে নিজেদেরকে হেফাজত করি এই খুরি। অনেক নামাজি ব্যক্তির ভিতরেও আছে হয়তো কারোর মাঝে কম কারো মাঝে বেশি আমরা সম্পূর্ণরূপে এটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করি আমরা মনাফিকি কপটতা এবং দ্বিমুখিতা পরিহার করি একজনের কাছে আমি ভালো সাজলাম আবার তার প্রতিপক্ষের কাছে গিয়ে ভালো সাজলাম এটি কোনো মুসলিমের চরিত্র নয় এই চরিত্র থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সমাজ দর্শক কেউ যদি চুগল খড়ি করতে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এ প্রসঙ্গে ইমাম গাজালী রহমতুল্লাহ আলী আহিয়া উলমুদ্দিনে ঘটনা উল্লেখ করেছেন অমর ইবনে আব্দুল্লাজিজ রহমতুল্লাহ আলিহের কাছে একবার এক ব্যক্তি আসলেন এসে অন্য কোনো ব্যক্তি প্রসঙ্গে অমর ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহের কাছে বদনাম করলেন করার পরে অমর ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বললেন তোমার বিষয় আমি যাচাই করে দেখতে পারি যদি দেখা যায় যে তুমি মিথ্যা বলেছ তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন কোনো ফাঁসেক কোনো অপরাধী পাপিষ্ট লোক গুনাগার লোক যদি এসে কিছু কোনো কথা বলে তোমাদের কাছে তাহলে সেটাকে তোমরা চেক করো যাচাই বাছাই করো তা না হলে তোমরা তার কথার উপরে নির্ভর করে কোনো সিদ্ধান্ত নিলে হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং তোমরা লজ্জিত হবে এরপরে ওমর আব্দুল রহমতুল্লাহ তাকে বললেন আর যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সম্পর্কে আল্লাহ বলেছেন হাম্মা শাহিম বিনামি কিছু লোক আসে যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় অর্থাৎ তুমি যে আমার কাছে তার বদনামি করছো এটি ভালো কোনো দিক নেই তুমি সত্য বলে থাকলেও এটি চগোল খুরি নিশ্চয় আমার কথাও তুমি তার কাছে গিয়ে লাগাবে আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তো এটা প্রত্যাখ্যানযোগ্যই তোমার সাজার পাওয়ার উপযুক্ত তখন আমার আবাজুর রহমতুল্লাহ বললেন যে আরেকটি পন্থা এখানে আসে সেটি হলো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি যদি তুমি চাও সে ব্যক্তি বললেন যে হ্যাঁ আমাকে ক্ষমাই করে দিন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি আমাদের কাছে চগলখড়ি করতে আসে কারোর ব্যাপারে কুটনামি করতে আসে তাহলে আমরা সেটাকে প্রস্ত্র দিব না বরং আমরা সেখানে কয়েকটি কাজ করতে পারি তার ভিতরে এক নম্বর কাজ হল অন্যের বদনামী যে আমার কাছে করতে আসে আমি তাকে বিশ্বাস করব না তার কথাটিকে আমি অবিশ্বাস করব এবং ওইটাকে আমি প্রত্যাখ্যান করব। দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো ওই ব্যক্তিকে আমরা উপদেশ দিব সে যেন এই মন্দ কাজ থেকে বেঁচে থাকে তাকে বাধা দেবো যে একজনের কথা আরও কাছে গিয়ে লাগিও না আমার প্রতিপক্ষ বা শত্রুর কথাও যদি আমার কাছে বলা হয় ক্ষেত্রে আমি খুশি না হয়ে আনন্দিত না হয়ে বরং তাকে আমি রীতিমতো বোঝাব এবং বলবো যে তুমি কোন অবস্থাতেই এই কাজটি করুন তৃতীয় যে কাজটি করা দরকার সেটি হলো তার এই কর্মকে আমরা ঘৃণা করব এবং এই চগলখোরকে আমরা ঘৃণা করবো চতুর্থত যে কাজটি আমাদের করা দরকার সেটি হল সে আমাদের কাছে চার ব্যাপারে মন্তব্য নিয়ে এসেছে যে কথা ব্যচার জন্য এসেছে তার সম্পর্কে আমরা শুধুমাত্র চোগলখোরের কথা শুনেই বাজে ধারণা করব না খারাপ ধারণা করব না পঞ্চম যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো কোনো চোগলখড়ের কথা শুনেই আমি প্রতিপক্ষ বা যার ব্যাপারে সেই মন্তব্য করেছে তার পিছনে লেগে যাব না এবং তার দুষ্টুটি আবিষ্কার করার পিছনে লাগবে না ছয় নম্বর যে আমাদের আমাদেরকে করতে হবে সেটি হলো কোনো ব্যক্তি আমার কাছে চঘলখুরি করে এসে যদি কোন কথা বলে কারো বদনামি করে সেটা আমি অন্য কার কাছে বলতে যাব না বরং আমি নিশ্চিত ধরে নেব যেই ব্যক্তি আমার কাছে অন্যের চোগলখুরি করছে সে নিশ্চয়ই আমার চুঘলখড়ি আমার প্রতিপক্ষ বা অন্য কারোর কাছে গিয়ে করবে সমাজের দর্শক এইভাবে আমরা ইচ্ছা করলে চুঘলখড়ির ক্ষতি থেকে নিজে আত্মরক্ষা করতে পারি এবং চুঘল খড়কেও তার চুঘলখড়ি থেকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি একটি সমাজ নষ্ট হওয়ার জন্য চুগোলখড়ি যথেষ্ট একটি দেশ ধ্বংস হওয়ার জন্য চুগলখড়ি যথেষ্ট একটি সভ্যতা ধ্বংস হওয়ার জন্য চগলখুরি যথেষ্ট এই চুঘলখড়ি আমরা মুখের অপব্যবহার বাকশক্তি বা কথার অপব্যবহার করার মাধ্যমে আমরা চঘলখড়ি করে থাকি এটি এক ধরনের কপটতা এটি এক ধরনের মোনাফেটি এটি এক ধরনের মানুষের দ্বিমুখী আচরণ আসল এটা থেকে আমরা বেঁচে থাকি চুগলখড় তার চুগলখড়ির ফলে এক তো হাদিসে আর্শের রসুলসাল্লা বলেছেন যে লাল খুলুলনাতে নাম মাম সেজান্নাতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত চুগোলখড় জীবৎ দশায় দুনিয়াতে যতই চুগলখড়ি করে উভয়ের কাছে ভালো থাকার চেষ্টা করুন না কেন একটা পর্যায়ে সে সবার কাছেই খারাপ হয়ে যায় অর্থাৎ চুগলখোরকে কেউই পছন্দ করে না উভয় পক্ষের কাছেই তার আসল দিকটা ফুটে উঠে যায় এবং মানুষও তাকে ভালো চোখে দেখেন সময়তে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এই চুগোলখড়ির অন্যায় থেকে বেঁচে থাকার তোফিক দান করুন জোবানকে ব্যবহার করে গুনা করাতে আমাদের হেফাজত করো জোবানের হেফাজত প্রসঙ্গে আরও কয়েকটি অপরাধ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাবিরতির পর আশা করি কেউই দূরে যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন এখন বিদায় নিচ্ছি এই পর্যায়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 সালামু আলাইকুম রহমতুল্লাহিৎ বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জানাচ্ছি সমাজ দর্শক জবানের হেফাজত প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম আমরা যে সমস্ত গুণা করে থাকি বাকশক্তি ব্যবহার করে বা কথার মাধ্যমে যে সমস্ত গুনা করে থাকি তার ভিতরে একটি গুণা হলো চগল ঘুরি আলোচনা আমরা বিরতির আগে করছিলাম আরেকটি গুণা হল মানুষের কোন অন্যায় মানুষের কোনো দোষ ত্রুটিকে প্রকাশ করে দেওয়া এটিও জঘন্য একটি অন্যায় আল্লাহ তাল্লাহ কল্যাণী কালিমের ভিতরে বলেন লাবুল্লাহুল জাহারা বিশ্ব ইমিনাল কৌল ইমান জুলিম আল্লাহ তাল্লাহ কোনো খারাপ কথার প্রকাশ পছন্দ করেন না শুধুমাত্র যে ব্যক্তি জোলমের শিকার মাজলুম সে কেবল মাত্র প্রকাশ করতে পারে তার জোলমের কথা সে শুধুমাত্র উচ্চস্বরে জানাতে পারে তার জোলম এ শিকার হওয়ার কথা এছাড়া অন্য কোন খারাপ কথার প্রকাশ আল্লাহ সুলতালা পছন্দ করেন সম্মানত দর্শক তাহলে কোনো মুসলিমের ভিতরে যদি আমরা কোনো দোষ ছুটি দেখি সেটিকে প্রকাশ করে দেব না কিছু লোক আছে তাদের অভ্যাসই হলো এই যে কারো কোনো দোষ পেলে নিজে জানলেন অথবা কোনো গুপ্ত দোষ তার নজরে আসলো সেটিকে প্রকাশ করে দেওয়ার জন্য তিনি মরিয়া হয়ে পড়েন এবং এই প্রকাশ করে বেড়ানোই যেন তার কাজ সম্মিত দর্শক আল্লাহ সুমাহতাল্লাহ কোরআন একাদিমি বিষয়ে বলেন আমানু ও তা খুন ও আমানাতিকুম ও আন্তম তে আলামুন হে ইমানদাররা তোমরা আল্লাহ এবং তার রসুলের খেয়ানত করো না এবং ও তা খুন এবং তোমরা তোমাদের আমানতের খেয়ানত করো না ও আন্তম তে আলমন জেনে শুনে অর্থাৎ আল্লাহ সবহানহ তালা আমার মুসলিম ভাইয়ের কোনো দোষ যদি আমার নজরে এনে থাকেন তো সেটি আমার জন্য আমানত আমি সেটি সেটিকে ওন্দের কাছে প্রকাশ করব না হাদিসা আর্সুর রসৌল সাল্লা সাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমা যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দোষটিকে লুকাবে গোপন করবে সাঁতারা হল্লা হল দেয়ামা আল্লাহ তালা তার দোস্তুটিকে কেমত ময়দানে ডেকে রাখবেন প্রকাশ করবে। তাহলে আসুন কারোর কোনো দোষ দেখলে এটা প্রকাশ করা থেকেও আমরা বেঁচে থাকি বিরত থাকি এটিও যবান তথা বাকশক্তি তথা আল্লাহর দেওয়া কথা বলার ক্ষমতাকে অপব্যবহার করে যে সমস্ত অন্যায় কাজ করি তার ভিতরে একটি আমরা কারোর কোনো গোপন জিনিসকে প্রকাশ করব না বাকশক্তিকে ব্যবহার করে আরও যে সমস্ত গুণাহ করে থাকি আমরা তার ভিতরে একটি হলো আমরা ন্যায়সঙ্গত কথা না বলে অনসম চুপ থাকি এটিও কিন্তু বাকশক্তির অপব্যবহার ন্যায়সঙ্গত কথা না বলে চুপ থাকলে সেটিকে আল্লা আব্দুল কাইম রহমতুল্লাহ আলী বলেছেন এটিও বাকশক্তির দ্বারা কৃত একটি গুণাহ বা অন্যায় जेखने सत्य ना बोलने मानस विभ्रांत सत्य ना बोलने क्षतिग्रस्त हबेंगे सत्य ना चुप थल बोबा अर्थात बोबा कथा बोलते गयूल आल्लर बा नाफरमानी है यकम कथा जेमन बोलना ठीक एक ही भाव जेखने कथा बोला दरकार से कथा ना बोले? আমি চুপও থাকব না এর উভয়টি কিন্তু হারাম এবং নিষিদ্ধের আওতায় পড়ে যায় সময় দর্শক জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আরেকটি অন্যায় কাজ করে থাকি সেটি হলো কাউকে অভিশাপ দেওয়া কাউকে গজব দেওয়া এটিও অত্যন্ত গর্হিত একটি কাজ যেটি আমরা আল্লাহর দেওয়া বাকশক্তিকেই ব্যবহার করে করে থাকি যেটি কথার দ্বারায় যে সমস্ত গুণা করে থাকি তার ভিতরে একটি এক্ষেত্রে আবু দর্দারদি আল্লাহ তানহু বর্ণিত একটা হাদিস আমরা স্মরণ করতে পারি যেটি বর্ণনা করেছেন তিনি রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে ইরশাদ হচ্ছে যারা মানুষকে লাহনত করে গজব দেয় মানুষের জন্য অভিশাপ দেয় বদয়া করে এরা কেমন ময়দানে না কারোর জন্য সাক্ষী হবে না কারোর জন্য সুপারিশকারী হতে পারবে আবু দর্দারদ আলা তু থেকে বর্ণিত সুরোনা আবুদাবুদের আরেক হাদিস আসে রসুল্লাহ সুল্লাহ ইরশাদ করেছেন সামা। যখন কোনো মানুষ কোনো মানুষকে লানত দেয় অভিশাপ দেয় গজব দেয় তখন সেটা আসমানে উঠে যায় ফতু আবু আবু আহা এরপরে সোহা আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয় সুম্মা তাহবি তুই আরব এরপরে আল্লাহর সে লানদ অথবা সে গজব বা অভিশাপ সেটি আসমান থেকে জমিনে আসে এরপরে জমিনে আসা পরে আবার আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ এটা আর ফিরিয়ে হয় না সোম্মা ইয়াহুদ ইয়িনান ওয়াসিমালান অতপর সেই লহানত বা গজব বা বদুয়া বা অভিশাপ সেটি ডানে বামে খুঁজতে থাকে যে এটি যে ব্যক্তি তার মুখ থেকে উচ্চারণ করে বের করেছে যে ক্ষেত্রে বা যে ব্যক্তির জন্য এটি বের করেছে সে ব্যক্তিকে খুঁজতে থাকে ফাইদা আল্লাম তাজিদ মাসাগান যদি সে ব্যক্তি মূলত এই লাহানদের উপযুক্ত না হয় সেখানে এটা পড়ার মতো অবস্থা না থাকে তখন রাজা আদাহ আল্লাহন তখন যে ব্যক্তি অভিশাপ দিয়েছে তার কাছেই সেটি আবার ফিরিয়ে যায় সম্মানিত দর্শক বুঝতে পারলাম যে যদি আমরা কাউকে লানত করে দিয়ে থাকি গজব দিয়ে থাকি তাহলে তার ক্ষতি আমার দিকেই ফিরে আসবে যদি সেটি অপাত্রে হয় আর জেনে রাখা উচিত কোনো মুসলিম কোন মুসলিমকে লানত দেওয়া জায়েজ নাই এমনকি কাফেরদের ক্ষেত্রেও লানতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লু আসাল্লাম নির্দিষ্ট কিছু কাফের নাম ধরে তিনি লালন করেছিলেন বদয়া করেছিলেন যেটি তিনি ওহির মাধ্যমে তাদের ব্যাপারে জানতে পেরেছিলেন যে তারা আর ইমান আনবে না কিন্তু এছাড়া আমভাবে সাধারণভাবে কারণ নাম উল্লেখ না করে রুসুল আকাল্লাহাম সাধারণত প্রয়োজন অনুযায়ী আনোদ করতে অথবা আসুন আমরা মানুষকে লেমত করা থেকে বেঁচে থাকি অনসম দেখা যায় যে আমরা আমাদের আপন জনকেও এলতগুলা বদহাগুলো করে থাকি আমরা লক্ষ্য করি না এক তো এটি হারাম একটি কাজ আর দ্বিতীয়ত হল এর ক্ষতি আমার দিকেই ফিরে আসবে সময় দর্শক আল্লাহর দেওয়া জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকি আরেকটি বড় গুণা হলো আজকাল শুধুমাত্র রসিকতার জন্য বিনোদনের জন্য অনেক মিথ্যা গল্প বা অনেক বাজে গল্প যেগুলো ভিতরে অশ্লীলতা আছে এগুলোকে আমরা নিজেরা লিখে বানিয়ে এ সমস্ত গল্পগুলোকে আবিষ্কার করি এগুলোকে আমরা প্রচার করি এগুলোকে আমরা মানুষের মাঝে বিস্তার করি এটিও আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া বাকশক্তিকে ব্যবহার করে করা অন্যতম একটি গুনাহের কাজ এই জন্য আল্লাহ কাছে আমাদেরকে জবাবদি করতে হবে দর্শক আসন এগুলো থেকে বেঁচে থাকি হাদিসে তিনি বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে বলে মানুষকে শুধু হাসানোর জন্য অথবা বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যেটাই হোক না কেন আসুন অশ্লীল কথা অশ্লীল গল্প এবং মিথ্যা গল্প মুখরোচক কথা বানিয়ে মানুষকে বিনোদন দেওয়া আনন্দ দেওয়া বা এরকম কোন উদ্দেশ্যে আমরা এগুলো করা থেকে বিরত থাকি এটিও জবান দ্বারাকৃত গুনাহের কাজগুলোর মধ্য থেকে অন্যতম একটি গুণা সমাজ দর্শক এই জবান তথা আল্লাহর দেওয়া বাক শক্তি এটি অস্তবহনে আমদ এই বাকশক্তি যাদের নাই তারাই বুঝেন এটি কত বড় নেহামত আর যে নেহামত যত বড় তার সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসাবাদ হবে তত বড় আঁকারে বাকশক্তিকে ব্যবহার করে বা কথা দ্বারায় আমরা যে সমস্ত গুণা করে থাকি তার ভিতরে আরেকটি গুণা হলো কারোর সম্পর্কে প্রশংসা করতে গিয়ে সীমালম্বন করে ফেলা যেটা আজকাল সাধারণত আমাদের সমাজের রাজনৈতিক তাদের ক্ষেত্রে তাদের কর্মীরা সমর্থকরা করে থাকেন দেখা যায় তাদের প্রসঙ্গে এবং আমাদের সাধারণ মানুষের মাঝেও একে অন্যের প্রতি প্রশংসা করতে গিয়ে আমরা অনেক সময় সীমাকে লঙ্ঘন করে যাই রসল্লাহ সদি সাল্লাম তাঁর ব্যাপারেও জাতিকেও প্রশংসা করতে গিয়ে সীমা লঙ্ঘন না করে বুখারী হাদিসা আর্সে তিনি বলেছেন মারিয়াম নাসারা খ্রিস্টানরা যেরকম ইসার্লাম সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল আমার সম্পর্কে তোমরা এরকম সীমা লঙ্ঘন করো না বুখারী মোসিম রেখাদিস আর্সের সাল্লাম বলেছেন এক ব্যক্তি অন্য ব্যক্তির সম্পর্কে হয়তো প্রশংসা করল এবং এই প্রশংসাটা ও হি ফিমাদ হ্যাহি করতে করতে করতে সীমানা ছাড়িয়ে চলে গেল সীমা লঙ্ঘন করে ফেললো তো এরকম যদি করে তাহলে সে তার ধ্বংস অনিবার্য সম্রাজ্য দর্শক শৈবু হারি মুসলিম এহাদিসে আর্সে রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন কোন ব্যক্তির প্রশংসা করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে সে ধ্বংস হয়ে যাবে তার জন্য ধ্বংস অনিবার্য একাদ আর্সে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমাদের কেউ যদি তোমাদের মুখের উপরে প্রশংসা করে তাহলে তার মুখে তোমরা মাটি নিক্ষেপ করো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে क्यों कारो सामने तारीफ करा एबंग तारिफ करते गीमालंगन करा सामने वीछे एट अत्यंत गर्भित अतरिक्त प्रयोजन छड़ा फुलानो फाफानो यत्यंत जघन्य एक क्ष एमें एकधरण मिथ्य प्रशंसा करें लिप्त हो जाए आस मानुषे अतरिक्त प्रशंसा वो व्यक्ति व्यवस्था अतरिक्त प्रशंसा करके बेचे थकी जोान द्वारा कृत औरुना आर भरे हलो কারোর বংশ পরিচয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা অথবা কোনো কারোর বংশ পরিচয় নিয়ে সন্দেহ করা কাউকে তার বাপের নাম এ না ডেকে অন্য কারোর নামে ডাকা এটি একটি জঘন্য গুণা করণকারী মেয়ে প্রসঙ্গে নিষেধাজ্ঞা এসেছে জবান বা বাকশক্তিকে ব্যবহার করে আমরা সময় গর্ব করে থাকি অহংকার করে থাকি অহংকারমূলক কোনো কথা বলে থাকি সেটিও জবান দ্বারাকৃত গুনমূহের মধ্যে থেকে অন্তর্ভুক্ত জবান দ্বারা বা বাকশক্তি দ্বারায় কথা দ্বারায় যে সমস্ত গুন আমরা করে থাকি তার মধ্যে থেকে আরেকটি হলো যাই শুনলাম তাই বলতে থাকলাম রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন বিকুল্লিম আসামি আহ কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনবে তাই বলতে থাকবে তাই আসুন যাই শুনবো তাই না বলে যেটা শুনবো সেটা নিশ্চিত সত্য জেনে তারপরে সেটাকে অন্যের কাছে বলবো যদি ভালো হয় তাই আর মন্দ হলে সেটি অন্য কারোর প্রচার করাও গরহীত কাজ সময় দর্শক জবান দ্বারায় যে সমস্ত গুণা আমরা করে থাকি তার ভিতরে এটি একটি গুণা যেটি আজকাল অহরহ হয়ে থাকে আমরা যা শুনি তাই বলতে থাকি কথা এর দ্বারা আমরা আরও যে সমস্ত গুণা করতে থাকি তার ভিতরে একটি হলো যে সমস্ত কথা উচ্চারণ করা অপছন্দনীয় বা নিষিদ্ধ সেগুলো আমরা অহরহনার সময় করে থাকি আরেকটি কথা দ্বারা যে গুণা আমরা করে থাকি তার ভিতরে একটি হলো কাউকে দান করে খোঁটা দেওয়া আল্লাতালা বলেছেন লা তোমরা তোমাদের সৎকার সমূহকে নষ্ট করো না মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে আরেকটি অন্যায় কাজ আমরা কথার দ্বারা করে ছিল দুর্বল অথবা বিক্ষুব্দেরকে আমরা সময় ধমক দিই আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সাহ্লাহ ফলাত বিক্ষুবকে তোমরা ধমক দিও না অথবা দুর্বল এবং কোনো দোষটি আমাদের নজরে আসলো তাদেরকে আমরা কথা দ্বারায় কষ্ট দিব না ধমক দিব না এভাবে কথা আমরা যে সমস্ত কাজ করি তার ভিতরে একটি হলো ঝগড়া যে ব্যক্তি নিজের সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়াকে পরিহার করলো তার জন্য জান্নায় একটি ঘরের দায়িত্ব সাল্লাম सम्मान दर्शक वाक शक्ति व्यवहार करता द्वारा अनेक गुण क्षेत्र दैनन्दिन जीवन तर कि आलोकपात करलम गत कैकटी पर्वे अल्लाह तला सकल के वक्शक्त अपव्यवहार थे हेफाजते थार तौफिक दान कर जोान के हेफत कर तौफिक दान कर अल्लाह तला सकल के विषयगू के अनुधावन कर तौफिक दान कर उपलब्धि कर तौफिक दान कर भाषा दिवस उपलक्षे भाषार जो जरा आंदोलन करूँ करी আসলে প্রকৃত ভাষাকে সব ব্যবহার করলে ভাষাকে সঠিকভাবে ব্যবহার করলে সেটি হবে আমাদের ভাষার জন্য আমাদের যত চেষ্টা প্রচেষ্টা আন্দোলন তার সব কিছুর সার্থকতা আল্লাহ তালা আমাদের সকলকে ভাষার ব্যবহার বাকশক্তির উত্তম ব্যবহার করার তফিক আলাদান করুন আমিন আহমদ আহ্বানা আকুল আলমিন সোহান আকুল্লামদিকা আসাদুল্লাহ আল্লাহ আস্তাফরাই সালামু আলিকুম রহমতুল্লাহিৎ Allah Allah